ইবনু আব্বাস রদিলাহত আল্লাহতে বর্ণিত যে হিলাল ইবনু উমাইয়া তার স্ত্রীকে জিনার অপবাদ দেয় তিনি এসে সাক্ষ্য দিলেন নাবিসাল্লাহ আলাইসাল্লাম বলতে লাগলেন আল্লাহ আল্লাতালা অবশ্যই জানেন তোমাদের দুজনের একজন তো মিথ্যাচারী অতএবকে তোমাদের দুজনের মধ্যে তাওবা করতে প্রস্তুত আছ তারপর স্ত্রী লোকটি দাঁড়াল এবং নিজের দোষ মুক্তির সাক্ষ্য দিল